আবুহুররা রাজিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি অবশ্যই নবী সাল আলহ সাল্লাম এর সালাতের ন্যায় সালাত আদায় করব। করবো আবুহুরায়রা রজিউল্লাহ তল আনহু জুহর ঈশা ও ফজরের সালাতের শেষ রাখাতে স্বামী আল্লাহমান হামিদা বলার পর কুনুত পড়তেন এতে তিনি মুমিনগণের জন্য দোয়া করতেন এবং কাফিদের প্রতি অভিসম্পাত করতেন